বল তিনি আল্লাহ একক আল্লাহ কার উপর নির্ভরশীল নন এবং সবাই তার উপর তার কোন সন্তান নেই कारोर सन्तान नन और समतुल्य क्ये नहीं